প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনার বিগত পর্বে মালিক ও শ্রমিকের মধ্যকার সম্পর্ক এবং মালিক শ্রমিকের অধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো মৌলিক কিছু দৃষ্টিভঙ্গি বিগত পর্বে আমরা তুলে ধরেছিলাম যে ইসলাম মালিক এবং শ্রমিকের মধ্যে সুন্দর সুসম্পর্ক এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কী দৃষ্টিভঙ্গি পালন করে মৌলিক কিছু কথা আমরা বলেছিলাম এবং আজকে আমরা মালিক ও শ্রমিকের অধিকার এবং দায়িত্ব নিয়ে আমরা কথা বলবো। তাদের অধিকার এবং দায়িত্ব সুবিধার্থে প্রথমে আমি কোরআনে পাকের একটি আয়াত এবং নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের কয়েকটি হাদিস আমরা এখানে আলোচনা করতে পারি হাজরত মুসা আল নবী জিনাব আলী সালাতাম যখন বনি ইসরাইলের মধ্য থেকে তিনি তার অনিচ্ছায় একজন কিবতিকে হত্যা করে ফেললেন এবং ফেরাউন তালাশ করতে লাগলো মুসাআলিহী সালাতলামকে মুসা আলিহিসাল্লামকে এসে একজন সংবাদ দিল যে ইনালুক ফ্না সে তোমাকে কিন্তু তালাশ করছে তোমাকে পেলে ওই কৃপ্তিকে হত্যার প্রতিশোধ গ্রহণ করবে কাজী তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও মুসা আলিহি সালাতসালাম মিশর ছেড়ে চলে গেলেন যেতে যেতে হজরত সোহাইব আলাইহি সলাতুয়সালাম যেখানে থাকতেন সেই এলাকায় চলে গেলেন মাদিয়ানে চলে গেলেন সেখানে গিয়ে সোহাইব আলাইহি সলাতু আসসালামের যে দুই কন্যা তারা পানি আনার জন্য কুয়ার পাশে ছিল মুসাআলহিসুয়ালসালাম সেখানে গিয়ে পৌঁছলেন দেখলেন যে অনেক ভিড় পানি আনতে পারছে না মেয়েরা তখন মুসাআলি সলাাতুয়সালাম এই মেয়েদের সহযোগিতা করবার জন্য। তিনি যে বললেন ঠিক আছে আমি তোমাদেরকে পানি সংগ্রহ করে দেই। দিই মুসা আলহি সালাম পানি সংগ্রহ করে দিলেন তারা চলে গেল সোহাইব আলহি সালাম বৃদ্ধ মানুষ তিনি মেয়েদেরকে সে জিজ্ঞেস করলেন আর আজকে পানি নিয়ে তোমরা চলে আসলে তখন তারা বলল। যে আজকে আমাদেরকে একজন ভালো মানুষ তিনি সহযোগিতা করে পানি তিনি উত্তোলন করে দিয়েছেন এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি লোকটা মনে হয় ওখানেই আছে সোহাইব আলিহি সালাম তার এক কন্যাকে বললেন যাও ওনাকে খবর দিয়ে নিয়ে আসো তো সেই মেয়ে এসে মুসা আলহি সালাতসালামকে এসে বললো ইন্না বি সাকাইতালানা আমার বাবা আপনাকে ডাকছে আপনি যে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার বাবা তার প্রতিদান দিতে চান আপনাকে মুসাআলি সালাম গেলেন ওই মেয়েটা পিছনে পিছনে মুসাআলি ইসালাম সামনে সামনে তাকে বললেন তুমি পিছন দিক থেকে পথ দেখাও মুসা আলিহিসাল্লাম যাওয়ার পর সোহাইব আলাইহি সালাতলামের সঙ্গে পরিচয় হলো কথাবার্তা হলো তখন সোহাইব আলাইহি সালাতামের কন্যা একটি কথা বলল সোহাইব আলাইহি ইসাল্লামকে সেই কথাটি আমরা এখানে আলোচনায় আনতে চাই ইয়া আবাদিস্তা জিরহু ইন্না খে রানিস্তা আজার্তা আল কবি আল আমিন হে বাবা আপনি এই লোকটাকে আপনার এখানে কাজের জন্য রেখে দেন ইস্তাহ আজির হু তাকে আপনি চুক্তিভিত্তিতে নিয়োগ দিন আপনার কাজ করে দিবে কেন কারণ তার মধ্যে দুটি বৈশিষ্ট্য রয়েছে ইন্না খায় রান ইস্তাহ আজার যাকে আপনি বেতন দিয়ে যার শ্রম আপনি কিনবেন যাকে আপনি কাজের জন্য নিয়োগ দিবেন তাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যার মধ্যে কাজের শক্তি সামর্থ্য দক্ষতা থাকে এবং যার মধ্যে আমানতদারই থাকে তো এই লোকের মধ্যে দুটি বৈশিষ্ট্যই রয়েছে একদিকে তিনি যেমনিভাবে কাজের জন্য পারফেক্ট সামর্থ্য রাখেন কারণ তিনি যেভাবে সেই কুয়া থেকে যেভাবে কুয়ার পানি তুলে দিলেন এতে বোঝা গেছে যে তিনি অত্যন্ত দক্ষ কাজের ব্যাপারে তার দক্ষতা আছে আর তিনি আমিন আমানতদার আমানতদারিটা এভাবে বুঝে গিয়েছিল মুফাসরিনগণ লেখেন যখন মেয়েটা বললো যে আমার বাবা আপনাকে ডাকে মুসা আলিহিহিহিহিহিসালাম বললেন চলো তো ওই সহব আলী ইসলামের কন্যা মুসা আলহ ইসলামকে সামনে থেকে পথ দেখিয়ে বাড়ি দিকে নিয়ে যাচ্ছিলেন আর ওই মেয়ে মানুষ রাস্তার মধ্যে চলতে গিয়ে বাতাসের কারণে গায়ের পোশাক পায়ের নিচ থেকে একটু এলোমেলো হয়ে যাচ্ছিল মুসা আলিহসালাতুয়া সালাম দেখলেন যে পর নারীর প্রতি দৃষ্টি পড়ছে অপ্রয়োজনে তখন তাকে বললেন তুমি সামনে নয় তুমি পিছন দিকে আসো এবং পেছন দিক থেকে আমাকে পথ বাতলে দিয়েও কোন দিকে যেতে হবে তো এখান থেকে সোহাইব আলী ইসলামের কন্যা মার্ক করলেন যে ইনি আমানত দার মানুষ যে এই চোখের খেয়ানতটুকু তিনি করছেন না অন্য নারীর প্রতি তিনি তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করছেন এবং তিনি এ থেকে অবৈধ কোনো সুবিধা অন্যায় কোনো ধরনের নফসের মনের কোনো প্রবৃত্তির চাহিদা তিনি পূরণ করছেন না এই সে কথা তার বাবার কাছে বললো যে ইনি হরণ একজন আমার আদা এই হলো একটি আয়াত নবী করিম সাল আলীহ আসাল্লামের একটি হাদিস ক্ষেত্রে আমরা বলতে পারি মারুর রহমতুল্লাহ আলীহের হাদিস তিনি বলেন যে আবুজার গিফারি রাজি আল্লাহ সাথে সাক্ষাৎ হলো আবুজার গিফারি রাজিউল্লাহ তালাহু আমাকে বললেন যে আমার এক খাদেম আমার এক গোলামকে আমি একবার তার মায়ের নাম তুলে বকা দিয়েছিলাম তখন আমার নবী এমন মানুষ যে তোমার মধ্যে এরপরে আল্লাহ যে তোমাদের যারা অধীনস্থ তোমাদের যারা কর্মচারী তোমাদের যারা শ্রমিক তোমাদের যারা চাকর তারা হলো তোমাদের ভাই পাক তাদেরকে কালের চক্রে বিভিন্ন ভাগ্যের চক্রে তোমাদেরকে আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন ফামান কান আহু হাহতায়িহি কাজী এরকম কোনো ভাই যদি কারো অধীনে থাকে তো ফালিযুম ইমায় সে যা খাবে তাকেও তাই খাওয়াবে এবং সে যেই ধরনের কাপড় পরিধান করবে তার অধীনস্থ শ্রমিককে সেই ধরনের কাপড় পরিধান করতে দিবে এবং ওয়ালা তুকাল লিফু হুম মায়াকলিবু তাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিবে না যেই বোঝাটা তাদেরকে বিপর্যস্ত করে তুলে পর্যদস্ত করে দেয় ওয়ালা তুকাল্লিপু হুম মায়াকিব হুম তাদেরকে তাদের সাধ্যের অতীত কোনো বোঝা চাপিয়ে দিবে না ফা হুম যদি কোনো শক্ত বোঝা কারো দায়িত্বে দিতে হয় তাহলে সেই বোঝা দিবে এবং তুমি নিজে তার সাথে সেই বোঝা বহন করার ক্ষেত্রে সহযোগিতা করবে তাহলে এই হাদিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হলো যে নবী বলেছেন যে কোনো শ্রমিকের উপর কোন কর্মচারীর উপর তার সাধ্যের অতীত তার সামর্থ্যের বাইরে অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেওয়া যাবে না হজরতে আনস রাজিয়াল্লাহ তালুর একটি হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহ বলছেন বুহারি এবং মুসলিমের হাদিস যে খাদামত্নবী ইয়সালাহ আলী আসলাম আশরাসিন আমি আল্লাহর নবীর দশ বছর খিদমত করেছি হামা কাল উফিন এই দশ বছরে নবী করিম সাল আলী কোনোদিন আমার কোনো কাজে বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করেননি ওয়ালা কাল আলী লিসাই সনা তা কাজা এবং কোনো কাজের জন্য আমাকে কোনোদিন বলেননি এই কাজটি তুমি কেন করেছ আর এমন কেন করা অথবা কোনো কাজে বিরক্তি প্রকাশ করা এটা দশ বছরের মধ্যে আল্লাহ কোনোদিন আমার উপর করেননি তৃতীয় আরেকটি হাদিস আবু হাজি তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ রব্বালী বিবাদী হব এক ব্যক্তি হলো রজাবি যে আমার নামে কাউকে কথা দিয়েছে আমার নামে শপথ করে সুম্মা গাদারা অতপর সে বিশ্বাস ঘাতকতা করেছে আর দ্বিতীয় ব্যক্তি ওরাজ বা যে আর্রানো একজন মুক্ত এবং স্বাধীন আজাদ ব্যক্তিকে ক্রীত দাস হিসাবে সাব্যস্ত করে তাকে বিক্রি করে দিয়ে তার বিক্রি করা পয়সা সে ভোগ করেছে টাকা ভোগ করেছে আর তৃতীয় ওই ব্যক্তি ওরাজুলন ইস্তা যারা আজিরান যে কোনো শ্রমিক নিয়োগ করেছে এবং সেই শ্রমিককে নিয়োগ করে সেই শ্রমিকের কাছ থেকে শ্রম আদায় করে নিয়েছে অথচ সেই শ্রমিককে তার শ্রমের পারিশ্রমিক দেয়নি এই ব্যক্তি আল্লাহ আকরব্বুরা আলমিন হাদিসে কুৎসির মধ্যে সাথ করছেন কেয়ামতি দিন আমি স্বয়ং তার বিরুদ্ধে বিবাদী হব প্রিয় দর্শক এই যে কোরআনে পাকের এই আয়াত এবং আল্লাহ নবীর এই হাদিসগুলোর মাধ্যমে শ্রমিক এবং মালিকের উভয়ের কিছু দায়িত্ব এবং কিছু অধিকার এখানে প্রতিষ্ঠিত হয় উভয়ের জন্য কিছু অধিকার এবং কিছু দায়িত্ব প্রতিষ্ঠিত হয় সেই অধিকার এবং দায়িত্বগুলো এখানে আমরা স্পষ্ট করতে চাই এর আগে ছোট্ট একটু বিরতিতে যাব বিরতির পরে এসে আমরা বিষয়গুলো আলোচনা করবো ততক্ষণ আপনার সকলেই আমাদের সাথেই থাকুন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 साढ़े छ पुन सम्प्रचार सा बारोटदेशे बांग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 সালামু আলাইকুম মরহামদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পূর্বে নবীজির কয়েকটি হাদিস আমরা পাঠ করেছিলাম এবং কোরআনে পাখের একটি আয়াত আমরা পড়েছি এই আয়াত এবং এই হাদিসগুলোর মাধ্যমে শ্রমিকের বেশ কিছু অধিকার প্রতিষ্ঠিত হয় সেই অধিকারগুলো আমরা প্রথমে আলোচনা করছি এরপর শ্রমিকের দায়িত্ব সেটা আমরা আলোচনা করবো শ্রমিকের সর্বপ্রথম যে অধিকার প্রতিষ্ঠিত হয় সেটা হলো শ্রমিকের মর্যাদা এটা আল্লাহর সৃষ্টির অপার রহস্য যে আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন কাউকে সম্পদ দেননি আর এই সম্পদের মানদণ্ড হল তাকুয়া এবং পারহেজগারি এবং সেটা দুনিয়াতে ডিটারমিন করা সম্ভব নয় যে কার তাকুয়া বেশি কার তাকুয়া কম তার কোন মানদণ্ড পৃথিবীতে নেই সেটা বিবেচনা হবে পরকালে কাজেই শ্রমিককে তার মর্যাদা এবং তার এহতরাম করতে হবে এটা হলো শ্রমিকের প্রাপ্য প্রথম অধিকার দ্বিতীয় অধিকার হলো আদামু তাহমির আমল ফতিহী যে শ্রমিককে তার সামর্থ্যের অতিরিক্ত কোনো বোঝা তার উপর চাপিয়ে দেয়া যাবে না নবী আকরম সাল আলী আসাল্লাম আবুজর গিফারি রাজি আল্লাহন হাদিস যেটা শাহি বুখারি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে কোনো শ্রমিককে তোমরা এমন কাজ দিবে না যে কাজ তার সামর্থ্যের বাইরে কাজী সামর্থ্যের চেয়ে অতিরিক্ত দায়িত্ব বোঝা চাপিয়ে দেওয়া এটা শ্রমিকের অধিকার লঙ্ঘন শ্রমিকের অধিকার হলো শ্রমিক তার সাধ্য এবং সামর্থ্যের আলোকে দায়িত্ব পালন করবে এবং শ্রম দিবে শ্রমিকের তৃতীয় অধিকার হল অমানু ওয়াক্তানির রাহা শ্রমিককে তার কাজের ফাঁকে প্রয়োজনে প্রয়োজনীয় সময় দিতে হবে তাকে তার বিশ্রামের জন্যে নবী আকরম সাল আলী হাসান সহি হাদিসে এসেছে আল্লাহ আল্লাহনবী বলেছেন যখন তোমরা উটের উপর আরোহণ করো কোন আরোহণের উপরে আরোহণ করো সেই আরোহণ থেকে যখন তোমরা নামবে তো নেমে তুমি যখন বিশ্রামে যাবে তখন তুমি তোমার সেই ঘোড়া অথবা সেই উটের পিঠ থেকে তার লাগাম তার সমস্ত গদির এগুলো সরিয়ে তাকে বিশ্রামের ব্যবস্থা করে দাও আল্লাহ নবীর কাছে এসে উট অভিযোগ করেছেন তার মালিকের বিরুদ্ধে যে সে আমাকে আমার সামর্থ্যের চেয়ে বেশি আমার ওর বোঝা চাপিয়ে দেয় আল্লাহ নবী মালিককে ডেকে তাকে এই সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছেন তো যেখানে একটি উঠ এবং একটি প্রাণীর প্রতিও তার যথাযথ বিশ্রামের সুযোগ দেওয়ার নিশ্চিত করেছে ইসলাম নবী করিম সাল আলী আসসালাম সেখানে শ্রমিকের জন্যে তার যথাযথ বিশ্রাম পাওয়ার যে অধিকার সেটা এর চেয়েও বেশি নিশ্চিত হয় নবীল হাদিস থেকে বুঝে আসে সমারিত দর্শক মন্ডলী শ্রমিকের আরেকটি অধিকার হল আদমু আজহী বি শ্রমিককে অপমান করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না কোন অকথ্য ভাষায় গালিগালাজ করে অকথ্য ভাষা ব্যবহার করে অথবা তাকে আঘাত করার মাধ্যমে আবুজর গি ফারি রাজি আল্লাহ তাহ তার শ্রমিককে তিনি বলেছিলেন তার মাকে তুলে ভাষায় একটি শব্দ প্রয়োগ করেছিলেন এটাকে কত জঘন্য অপরাধ বলে সাব্যস্ত করেছেন বলেছেন কালেমা পড়েছ কিন্তু ইসলামের আদর্শ তুমি গ্রহণ করতে পারো তোমার মধ্যে এখনো সেই বর্বর যুগের বর্বরতা বিদ্যমান রয়ে গেছে কাজেই অকথ্য ভাষায় গালিগালাস করাসলিমী ফুসুকিত কাউকে অকথ্য ভাষা ব্যবহার করে গালি দেওয়া কোনো মুসলিমকে এটা ফাঁসিকি বুখারি শরীফের হাদিস কাজেই কোনো শ্রমিককে তার কাজের ত্রুটি হতে পারে কিন্তু সেজন্য অকথ্য ভাষায় গালি দেওয়া যাবে না অকথ্য ভাষা তার সাথে ব্যবহার করা যাবে না এটা হলো তার অধিকার শ্রমিকের অধিকার হলো আরেকটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার ইন্দা ইন্ল আমল অর্থাৎ তার কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই তার পরিপূর্ণ পারিশ্রমিক তাকে প্রদান করতে হবে এটি শ্রমিকের গুরুত্বপূর্ণ অধিকার হাজর থেকে হাদিস শ্রমিককে তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার শ্রমের পারিশ্রমিক পরিশোধ করে দাও এখানে ঘাম শুকিয়ে যাওয়া দ্বারা আল্লাহ নবী একটি প্রতীক ব্যবহার করেছেন সব শ্রমে যে ঘাম বের হবে এটা কোনো প্রয়োজন নয় এর অর্থ হলো এই যে তার শ্রম দেওয়ার সাথে সাথে দ্রুত গতিতে ঘাম শুকাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অর্থাৎ যখন তার শ্রম শেষ শ্রম শেষ হওয়ার পরে কোনো কাল বিলম্ব না করে তুমি তার শ্রমের পারিশ্রমিক তাকে পৌঁছে দাও সেটা শ্রমের চুক্তি যদি হয় দীর্ঘমেয়াদি এবং চুক্তি যদি থাকে প্রতিনিয়ত তাকে খাদ্য দেওয়া বাসস্থানের ব্যবস্থা করা ইত্যাদি তাহলে সেটা ওইভাবেই তাকে নিয়মিত পরিশোধ করে যেতে হবে প্রিয় দর্শক বেশ কিছু অধিকারের কথা আমরা বললাম নবীর হাদিস থেকে আমরা তার উদ্ধৃতি এবং তার প্রমাণ উল্লেখ সহ এবারে আমরা দেখব শ্রমিকের দায়িত্ব কি শ্রমিকের সকল দায়িত্বগুলোই প্রকৃত অর্থে মালিকের অধিকার শ্রমিকের এক নম্বর দায়িত্ব হল আল আমানাত এখলা সফিল আমল আমানতদারির সাথে আন্তরিকতার সাথে এখলাসের সাথে তার দায়িত্ব সে পালন করবে শ্রম দিবে শ্রম যথাযথ দেওয়া এটা তার আমানত তার সাথে চুক্তি হলো আট ঘন্টা কাজ করবে মালিক নাই কিন্তু আল্লাহ তোমরা কাজ করতে থাকো দুনিয়ার কোনো নজরদারি খবরদারি না থাকতে পারে কিন্তু মনে রেখো আল্লাহ রব আলমিনের নজরদারি কিন্তু সবসময় তোমার উপর অব্যাহত আছে কাজী আমান সাথে শ্রমিক তার শ্রম দিবে এখলাসের সাথে যে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করছে এটা মনে করে মালিকের কাজ সে সম্পন্ন করে দিবে শ্রমিকের দ্বিতীয় দায়িত্ব ইত্তানফিল আমল কাজকে সুচারুরূপে আঞ্জাম দিবে ইসলাম বলেছে আল্লাহ নবীর হাদিস বলেছে আহসিনুল আমল প্রতিটি কাজকে সুন্দরভাবে করো যে ব্যক্তি কাজ সুন্দরভাবে করবে আল্লাহ রবুল আলমিন তাকে উত্তম বিনিময় দান করবেন তিন নম্বর তার দায়িত্ব হল এহতরাম ওয়াক্তের আমল যে কাজের সময়ের গুরুত্ব দিতে হবে কাজের সময়কে গুরুত্ব দিতে হবে সেই সময়কে যদি সে গুরুত্ব না দেয় তাহলে তার দ্বারা যথাযথভাবে কাজ সম্পন্ন হতে পারে না শ্রমিকের আরেকটি দায়িত্ব হলো হিফজ আসরারেল আমাল। কাজের যে গোপনীয়তা সেই গোপনীয়তাকে রক্ষা করতে হবে কাজের মালিক কিছু কাজ করায় তার কিছু প্রসেস আছে এমনিতেই আল মাজা আলি সুবিল আমানা দুজন ব্যক্তি কোনো কথা যদি বলে সেই কথার মধ্যে একজনের বিশেষ কোনো তথ্য থাকলে সেই তথ্য তার অনুমতি ছাড়া অন্য কারো কাছে সেই তথ্য পাচার করা যায় না কাজে এই মালিকের যে প্রসেস তার যে কাজ তার যে সিস্টেম এগুলো শ্রমিকের কাছে আমানত কাজেই এই আমানত রক্ষা করা এটা তার দায়িত্ব এবং সর্বশেষ শ্রমিকের আরেকটি দায়িত্বের কথা আমরা বলছি সেটা হলো হেফজ মাকারেন ও আদায়তিল আমল কাজ করতে গেলে জায়গা ব্যবহার হয় কিছু ইনস্ট্রুমেন্ট অনেক সময় ব্যবহার হয় অর্থাৎ যে আসবাব এগুলো তার নিকট আমানত কাজেই শ্রমিক এগুলোর যথাযথ সদ্ব্যবহার করবে এবং এর কোনো একটা যেন বিনষ্ট না হয় সেদিকে শ্রমিককে লক্ষ্য রাখতে হবে মালিকের জন্য তার দ্বারা ক্ষতি না হয় কোরআনে পাকের সেই সুর আর মুদাল রব্বর আলমিন সোহাইব সালামের কন্যার কণ্ঠে যেই শ্রমিকের যেই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ইন্না খাইরা মানিস্তা আজার্তা আল কবী আল আমিন जार दक्षता शक्ति सामर्थ्य आज से हलो उत्तम श्रमिक एवं जार मध्य अमानत दाड़ी रही है से समय रक्षा करानत रक्षा कर मालिकर कोपनियतारमानत रक्षा कर, कर इन्स्ट्रुमेंट आत जंत्री जो आसबाब जो उपाय उपकरण आगर सब আমানত দাঁড়ি শ্রমিককে রক্ষা করতে হবে এগুলো হলো শ্রমিকের দায়িত্ব একদিকে শ্রমিক যদি এই দায়িত্বগুলো পালন করে এগুলোই হলো মালিকের অধিকার যে মালিকের অধিকার হল তার কাজ সম্পন্ন রূপে বুঝে পাওয়া মালিকের অধিকার হল মালিক শ্রমিকের সাথে যেই সময়ের জন্য কন্ট্রাক্ট করেছে সেই সম্পূর্ণ কন্ট্রাক্টের সময়গুলো মালিকের কাজেই নিয়োজিত থাকা মালিক থাকুক বা না থাকুক মালিকের উপস্থিতি হোক বা না হোক এটাই হল এহসান এটাই হল ইসলামের উত্তম আমলের কাজ করবে শুধু ইবাদাত দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিটি কাজের মধ্যে এমন ভাবে কাজ করতে হবে যে আল্লাহকে আমি দেখছি ন্যূনতম আমি দেখতে পারি বা আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস মনের মধ্যে জাগ্রত রেখে এই অনুভূতি মনের মধ্যে জাগ্রত রেখে কাজ করার নামই হল এহসান কাজেই শ্রমিক যদি এহসানের সাথে তার শ্রম দেয় তাহলে এটাই মালিকের অধিকার রক্ষিত হবে আমানত দ্বারি রক্ষিত হবে মালিককে দেওয়ার যে চুক্তি সময় মালিককে দেওয়ার কথা যে শ্রম মালিককে তার কাজের ইনস্ট্রুমেন্ট এবং উপায় উপকরণ সেগুলো যতটুকু ব্যবহার করার কথা সেটাকে হিসেবে ব্যবহার করতে হবে মালিকের অনুমতি ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না এবং কোন গাফলতি করে কোন ত্রুটি বিচ্যুতি করে মালিকের কোনো জিনিস নষ্ট করা যাবে না এগুলো মালিকের অধিকার এভাবে শ্রমিক এবং মালিক তারা যদি প্রত্যেকে অপরের অধিকারটুকু আদায় করে দেই এবং যার যার দায়িত্ব পালনে যদি আমরা সচেষ্ট হই তাহলে শ্রমের ইফিসিয়েন্সি এবং সম্পদের ইফিসিয়েন্সি দুটারই সর্বোচ্চ এবং সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত হবে শ্রম এবং মালের উত্তম ব্যবহার নিশ্চিত হলে আউটপুট বেশি হবে প্রোডাকশন বেশি হবে এবং প্রোডাকশন যখন বেশি হবে তখন শ্রমিক এবং মালিক উভয়েরই কল্যাণ হবে নবী আকরম সাল আলি আসালামের খাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় দুই পার্টনার কাজের মধ্যে যখন তারা আমানতদারি রক্ষা করবে তখন বুড়ি কাবাই নহুমা উভয়ের জন্য আল্লাহ পক্ষ থেকে বরকত আসবে যারা এবং ক্ষেত্রে একজন সম্পদের দ্বারা আরেকজন কাজের দ্বারা তারা যদি পরস্পর একে অন্যের আমান রক্ষা করে এবং তারা যদি পরস্পর অন্যের অধিকারটুকু আদায় করে দেয় তাহলে শ্রমিক তার শ্রমের বিনিময়ে বেশি সে পারিশ্রমিক পাবে এবং আল্লাহ পাক রব্বুর আলমীন সে পারিশ্রমিক মধ্যে বরকত দিবেন মালিকও তার সম্পদের দ্বারা অতিরিক্ত মুনাফা পাবে অতিরিক্ত আউটপুট পাবে এবং সেই আউটপুট এবং প্রোডাকশনের মধ্যে তার যে উৎপাদন তার মধ্যে আল্লাপাক অতিরিক্ত বরকত দান করবেন সেক্ষেত্রে উভয় উপকৃত হবে এবং সমাজ এগিয়ে যাবে আল্লাহ রব্বুর আলমিন শ্রমিক এবং মালিক সকলকে অন্যের অধিকার পরিপূর্ণ আদায় করে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে মালিক এবং শ্রমিকের সুন্দর সম্পর্ক রক্ষা করে শান্তির সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করবার তহফিক দান করুন দাওয়ানা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ